মনে করুন কাজ দিতেন ছেলেদের কোন কিছু বিষয়ে লেখা টেকা হ্যানতেন তা একদিন ঠাট্টা করে একদিন বলছেন আপনার হয়েছে আপনি লিখেছেন আমাকে জিজ্ঞেস করছে এবং যে বিদাত্র উদ্গ্রীব হয়ে থাকে আমি তার একজন আমিও আপনার লেখা পড়বার জন্য উদ্ভিব হয়ে থাকি এত ভালো লেখেনি তোমরা শুনে রাখো মাঝঘরের তিনি হচ্ছেন বিশিষ্ট লেখক ছেলেদের বলছেন তো কাজেই শিশির বিশেষ করে আমি তখন শিশির থিয়েটারের ভক্ত ছিলাম তো এই সীতার পরেতে শিশির জুয়ার যে নাটক মঞ্চস্থ করেন সেটা হচ্ছে গিরিশ চন্দ্র ঘোষের জনা সেটা এডিট করেছিলেন হচ্ছে প্যাটার্ন এর আচ্ছা সমস্ত সেট তৈরি করেছিলেন করেছিলেন এই অক্ষয় কুমার মৈত্র ऐतिहासिक छाथ दाथ मैत्र इत्यादि विशेषतृश्य दृश्य नायिका एक भूमिका छ সেই নায়িকা প্রবীর পতন ঘটা প্রবীর একটা বীর চরিত পতন ঘটাবার জন্যে কত কৌশল সেই নায়িকাকে অবলম্বন করতে হবে সেই নায়িকার ভূমিকাতে চারো শিলা নেবেছিলেন সৌভাগ্যক্রমে আমার ওই ললিত মোহন লাহিডি বলে একজন ললিতমোহন বদলোক সিগারেট পর্যন্ত খেতেন না উনি ক্যালকাটা কর্পোরেশনের কুড়ি ইন্সপেক্টর ছিলেন আমার সঙ্গে খুব সৌভাগ্য হয়েছিল আমি ললিতদের কাছে প্রায়ই যেতাম উনি আগে ওই কলকাতার বউবাজারেতে আনন্দ পরিষদ বলে একটা অ্যামেচার গ্রুপ ছিল তার উনি একজন বিশিষ্ট সভ্য ছিলেন তা একদিন ললিতদার কাছ থেকে নেবে আমি আসছি এমন সময় সিঁড়ি দিয়ে সম্পূর্ণটা নাবিনি দেখছি যে সামনে যে ওপেন স্পেস সেখানে অনেকগুলি মেয়ে জড় হয়ে রয়েছে আর সব কি উসকুস উসকুস করছে আমি দাঁড়িয়ে গেলাম আর ঠিক সেই সময় সিঁড়ির ডান দিকে যে ঘর সেই ঘরের দরজা খুলে চারসিলা গেল ঝট করে ছিটকে আমি দাঁড়িয়ে গেলাম তারপর চারুশিলা যখন ওদের সঙ্গে গিয়ে মিশলেন তখন আমি তাদের পাশ দিয়ে যেতে যেতে শুনছি ওরা সব জিজ্ঞেস করছি কি হলো তা আমারও একটুখানি কৌতূহল হলো আমি ওদের একটু অসাক্ষাতেই একটু কাছাকাছি দাঁড়িয়ে শুনতে লাগলাম আপনি বিশ্বাস করুন কি কাণ্ডা ঘন্টা আবদ্ধ ছিলেন সেভেন্টি টু আবদ্ধ ছিলেন উইথ শিশির কুমার শিশির কুমার ওকে নায়িকার ভূমিকা শিখিয়েছেন ওই বাহাত্তর ঘন্টা ধরে সারুসিটা বলছেন যে আমরা হচ্ছি আমাদের একটা পুরুষ মানুষ এটা পুরুষ মানুষকে কি করে মুগ্ধ করতে হয় তাকে তাকে প্রলুব্ধ করতে হয় এই জিনিস আমাকে পুরুষ মানুষ কাছে শিখতে হল এবং আমি লজ্জার সঙ্গে স্বীকার করছি যে এত ছলা করা আমি জানতাম না সেই যখন দৃশ্যটা অভিনয় হচ্ছে তখন আমার একটা ভয়ানক মনে সাসপেন্স তার দর্শক আমি অডিটোরিয়ামে রয়েছি আমি দেখছি প্রবীর সে তার ওই অস্ত্র শস্ত্র নিয়ে সেই গাছের ওখানো ভাঁধবে টাকবে কি করবে এমন সময় একটা ছুটির একটা আওয়াজ ছোট ছোট ঘুমুরের আওয়াজ দূর থেকে যেন ভেসে আসছে প্রবীর চকিত হয়েছে কানে আওয়াজ আসছে কি ব্যাপার তারপরে তো করে করে অন্তত মিনিট দু তিন থেকে ওই আওয়াজটা ক্রমেই বড় হচ্ছে হতে যখন স্টেজের উপর এলো তার নীল এবং চুমকি বসানো ওড়না একদম সিলকে ওড়না খুব পাতলা সে ওড়না সে দু হাতে করে এমনি করে চুপে ধরে আছে মাথার উপর ঢাকা আর একবার এদিকে চাইছে একবার ওদিকে চাইছে তীর্যোগ এক এক একটা চোখ সে চোখ যেন একবারে লোকের মর্মভেদী এইরকম করে এসেছে সে ওইখানে দাঁড়াল তার আমি বুঝলাম তারপরেতে অল্প কথাবার্তা হতে হতে এবং প্রবীরকে নায়িকা আলিঙ্গন করে ধরে নিয়ে চলে গেল তা আমি বুঝলাম যে প্রবীরের মতো বীরের পতন ঘটাবার জন্যে এই প্রস্তুতির প্রয়োজন ছিল অথচ তার আগে যখন বাবু এই আমি দেখেছি তখন এইসব মনে হল যে প্রবীর যেন তার উপর পড়বার জন্য ব্যস্ত হয়ে বেড়েছে আচ্ছা এইরকম প্রবীরের ভূমিকা যদি বলবো যে শিশুর কুমার কে মানাত না কেন চেহারা অভিনেতা এ দেখেছি সে যুগে দুর্গা রাস বন্দ্যোপাধ্যায় যাকে বলে সত্যি একটা পুরুষও যাকে ভালোবাসা যায় যে ভালোবাসতে পারে যার ভালোবাসা মানে গ্রহণযোগ্য কাম্য সেরকম ব্যক্তিগত জীবনের কথা কিছু বলছি মানে ওই অভিনেতা হিসেবেই যে উনি নাট্য নিকেতনে যখন অভিনয় করছেন ওর যে মেকআপ রুমটা ছিল তার জানলা থেকে আর নাট্যনিকেতনের দোতলার যে বারান্দা বসত সে খেয়ে দেখতো ওকে এবং কেউ কেউ কাগজ জ্বালা পাতিয়ে ছুঁটতো তাও দেখেছি এবং একদিন ওদিকে গেছে ওইদিকে একটুখানি গিয়ে বাহাতি তার বাড়ি ছিল তা উনি আসছেন এমন সময় হঠাৎ উনি বললেন ড্রাইভার কে এই তুমি একটু ঠিক করে চালাও তখন দুগেদাস দাতে প্রায় ওই ডাস্টবিনের মোড় বড় তুমি ডান দিকে চেষ্টা করো না তাহলে চুরমার হয়ে যাবে দুজনেই আমি দেখেছি কেননা বাইচান্স আমি সেদিন ওর সঙ্গী ছিল কেন আমি রাজগুলো থেকে বালিগঞ্জে থাকি ওখানে নেবে গিয়ে আমি ট্রামে ট্রামে করে চলে যাব। কিন্তু এই ঘটনা ঘটে খুব ভালো যেখানে কৌরব সভাতে পাশা খেলা হচ্ছে পাশা খেলাতে সে দ্রৌপদী কে দিয়ে হিসেবে সে এক অবস্থা রজস তাকে নিয়ে এসেছে তখন ওই বিকর্ণ যে দুর্যোধন দুঃশাসনের এক ভাই ওই শতপুত্রের মধ্যে একটি মাত্র যে দাঁড়িয়ে উঠে প্রতিবাদ করে এবং প্রতিবাদ করে সভা কক্ষ ত্যাগ করে বলে যে রকম নারীর অপমান আমরা নারীকে মা বলি সে বলছে নারীর গর্ব থেকে আমাদের জন্ম আর সেই নারীকে অপমান হচ্ছে এই ছিল ঠিক খাপ খোলা তলোয়ার সোজা তলোয়ার এরকম চেহারা ছিল আর কণ্ঠটি খুব নষ্ট খুব মধুর ছিল কণ্ঠ সেই একটি সিন ওই মানে ছিলেন তো তারপর তো ওই যে ওই চিরকুমার সভাতে ওই পূর্ণ ওই পূর্ণ কে বলতেন যে ঠিক করোনার জন্য ঠিক পরেই হয়েছিল ইরানের রানী তাতে উনি একটা বিচারকের ভূমিকা করতেন একটি নিশ্চিন দারুণ অভিনয় এই মানে াস কিন্তু আর ওই অভিনয় তো হয় রিহার্সাল হয় শুনে শুনে খানিকটা মুখস্থ হয়ে যায় সেই নিজে নিজে বলছেন তলা দিয়ে অপরেশ যাচ্ছেন দু কেদের বউ জানেন দাঁড়িয়ে গেছে তারপর তো উনি প্রবত চন্দ্র গুহকে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে বলেন যে ছেলেটিকে পেন্টার হিসেবে সর্বনাশ করছে প্যামথমরা এমন সুন্দর চেহারা এবং খুব নাম করলেন আচ্ছা আপনি তো নিশ্চয়ই সরজু দেবী কে অনেকগুলো প্রথম চাইতেন মুখস্ত কোথাও থামবে না মানে আটকাবে না পলচার করবেনা একটু তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন নিয়ে নিজের সঙ্গে করে নিতেন ইন্ডিভিজুয়াল করে নিতেন তারপরে তো করতো দিন মানে পুরোনো যুগটা আর লোকের ভাল লাগছে না বন্ধ রয়েছে তারপরে দেখি যে থিয়েটার ভাঙা ভাঙা করছে আমার খুব ওই ছেলেবেলা থেকে এসব আর ওই পেছন দিকে উঁচু সেটা কাঠ দিয়ে উঁচু করা হতো এ দেখলাম সব ভেঙে চুলে মেঝে তুলে ফেলে মেজে একবার স্ক্রু করে বসানো প্রথম দিকে সমস্ত গদিওয়ালা পেছন দিকে ভেনেস টা কাঠে তার মধ্যে প্রধান ছিলেন নির্মল চন্দ্র চন্দ্রের বাবা প্রতাপ চন্দ্রের বাবা আরেকজন ছিলেন সতীশ সেন আচ্ছা আরেকজন ছিলেন ছিলেন এই হরিদাস চট্টোপাধ্যায় কুমারকৃষ্ণ মিত্তির সতীশচন্দ্র সেন নির্মল চন্দ্র নির্মচন্দ্র চন্দ্র আর একটা নাম মল্লিক নাটকে কারা ছিলেন নাটকে দলের হিসাবে মানে অভিনেতা জিনিসটা হয়েছিল এবং প্রথম একটা এই ছেলে সেই সব জায়গাতে প্রকাণ্ড করে আর্ট থিয়েটার লিমিটেড বলে অভিনেতা অভিনেত্রীদের নাম হিসেবে প্রথমেই শ্রী তিনকরি চক্রবর্তী ইন্দুভূষণ মুখোপাধ্যায় দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রাধিকানন্দ মুখোপাধ্যায় প্রফুল্ল চন্দ্র শেখগুপ্ত এইরকম করে নাম সবার এইরকম নাম দিয়ে প্রকাণ্ড প্রচার পড়লো আমরা তো বুঝবে লোকগুলো তো চিনি না জীবনে কোনোদিন দেখিনি নাম শুনিনি কিছু নয় এরা কারা রে বাবা করতে গেলে তারপর ভবনে পুরেতে এরা সমস্ত যাত্রা করতেন এবং অ্যামেচার থিয়েটার করতে এদের মধ্যে কিছু কিছু লোক যেমন তিনপুরি বাবু যেমন নরেশচন্দ্র মিত্র মশাই এবং ফিল সেই নিয়ে উনি পড়া করেছেন এবং এবং ছবিটি খুব ভালো হয়েছিল ওই সিনেমা সম্বন্ধে বহু লেখাপড়া করেছিলেন কিন্তু বাবু। উনি ওকে জা অবশ্য অয়েন্দ্রবুর একটা ত্রুটি ছিল ওর গলা খুব ভালো ছিল না এবং দম ছিল না উনি ওই তারপর জানারা তুই ভেঙে ভেঙে এ ভাষণ ওর ছিল না কিন্তু ওর মন ছিল অত্যন্ত ভালো মেকআপ করতেন মেকআপ নিয়ে স্টাডি করতেন এই যে সাজাহা উনি যে লেফ্ট সাইডে পঙ্গু ছিলেন এটা উনি দেখিয়েছিলেন স্টেজের উপরে এবং তা নিয়ে ওই একটু লেফট দিকে একটু লেংচে লেংচে চলা টলা সমস্ত করেছে। শিশির বাহাদুরি যে সময় সাজান করেন ওই সাজানের রোলেতে উনি একটা লাঠি ব্যবহার করে অ্যাপিয়ার হয়েছিলেন আচ্ছা অহিন্দ্রবাবুকে এরকম পাট টা পুরো মুখস্থ করে তারপর না আমাদের তো যেটা ওরা কখনো দেখবে না যেটা বলা যায় যে অনিন্দ্র যদি কিছু মনে আছে একটু সিনেমা ভঙ্গি একটুখানি বায়স্তুপ করছেন বায়স্তুপ করছেন এবং নিজের এবং ওর ওই যে নিজের ইরানের রানী হচ্ছে আর ওই বন্দ্যোপাধ্যায় চিরকুয়ার সভাতে ওই সেই যে রোলটা আত্মভোলা রোলটা যেটা করতেন আচ্ছা সেই রুলটা করতে সেট ডিজাইন যেগুলো হতো মানে পার্সি থিয়েটারে অনেক গুলো ট্রিক গুলো তো খুব ইউজ করা আর নিশ্চয়ই তখনকার যুগের প্রফেশনাল থিয়েটারে সেই কি কি যেখানে দানিবাবু জোগেশ করছেন সেখানে আলমারি আঁকা টেবিল আঁকা চেয়ার আঁকা তাও দেখেছি কিন্তু এখানে বর্জন করতে শেখালেন শিশুর কুমার ভাদুরী সীতা নাটকে প্রথম দেখলাম ফুটলাইট নেই শিশুরি বললেন জীবনে তো কোথাও নেচারে দেখিনি যে নিচের থেকে আলো আছে সূর্য উপরে চন্দ্র ওপরে তারাও ওপরে এবং এই যে স্ট্রিট লাইট জ্বলে সে ওপরে নিচের থেকে আলো দোয়া হয় এই স্টেজেই হয় দেখি এটা আন্যাচারাল উনি একদম স্টেজ লাইট বর্জন করতে পারলেন উনি স্পট লাইট ব্যবহার করতে লাগলেন উপর থেকে হ্যাঙ্গিং লাইট ব্যবহার করতে লাগলেন এই শিশুর কুমার প্রথমে আগে চলে আসছে লোকে একবার অবাক হয়ে গেল যখন পর্দাটা উঠলো তখন একটা সিল্কেন কাটেন ভিজিবিল একবার মানে এই গানটা গাইবার পরে সিনটা অন্ধকার হয়ে যায় এবং আবার আরো যখন হয় তখন সরে গেছে ভেতরে কান্ড উঁচু বারান্দা রেলিং ওলা কার্যালা রেলিং বারান্দার ওপরে রামচন্দ্র বসে আছেন তার জানুর উপর মাথা দিয়ে শীতার শুয়ে আছেন রামচন্দ্র তাকে বাতাস করছেন এই সময়তে এই আমরা অবাক হয়ে দেখলাম সে যখন একটা সিন এক ঘন্টা অভিনীত হতো তারপর যখন বন্ধ তখন সেগুলোকে তলায় চাকা ছিল ওই চারটে পাঁচটা ওইরকম ছিল ওই লাগানো সেগুলো টকটক করে তুলে দিয়ে আর সেগুলোকে পরিবর্তন দেখলাম যা মানে ধারাকে একটু পাল্টে হারী বাবু সেটটা লাগিয়ে দিয়ে আমরা ছবিটা তুললাম ওই কুড়ে ঘরের একটা বাল্মীক বাল্মিক আশ্রমের আর একটা পর্দা উনি তবে ভাবছি যে এইগুলো যদি করেন এখনো আছে আচ্ছা আপনি কি মনে করেন ওইগুলো ওরিজিনাল পর্দাটা আছে সেটা উনি রেখে দিয়েছেন আমার কিন্তু আর কোন রেকর্ড নেই আমার মনে হয় একদিন তার সঙ্গে গিয়ে আবার কথা বলে রাজবাহুর সঙ্গে